والله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা और चोख के संयत रा हराम जिनके चोख को अवन रखी आल्लाबान करबुल्लामी नाम दान करके कैकटी क्या आलोचना करब अल्लाहर नबी मुहम्मद रसल्ला सल्लाह सल्लमे शिक्षा दिए कि चोख के संयत राखते हराम जिनके আমরা যদি চাই যে আমরা আমাদের চোখকে অবনত রাখব, তাহলে কিভাবে করা যায় কি জিনিস এমন আছে যদি আমরা তা অবলম্বন করি তাহলে যে আমরা চোখকে সংযত রাখতে পারব সে কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তার নবী মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের মাধ্যমে তাই পূর্বেও আলোচিত হয়েছে যে তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে যে মানুষ বিবাহ করে নেবে বিবাহ করলে পারান তাহলে সে তার চোখের হেফাজত করতে পারবে কারণ বিবাহ চোখের হিফাজত করার একটা উপকারী জিনিস আর এই বিবাহ করা কে বিশ্ব নবী মোহাম্মদ তার সাল্লাহ এবং তার তরিকা হিসাবে গণ্য করে সমস্ত যুবকদেরকে এই বিবাহ করার প্রতি উৎসাহ এবং উদ্বুদ্ধ করেছেন তাই তো একটি হাদিসের মধ্যে আছে যে তিনজন ব্যক্তি যা সালা সাত রাহতিন إلى عزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم فلما أخبروا فكأنهم تقالوها وقالوا وأين نحن من النبي صلى الله عليه وسلم وقد غفر ما تقدم من ذنبه وما تأخرا فقال أحدهم أما أنا فأسل الليل أبدا ولا أرقد وقال الآخر وأما أنا فأسوم الدهر ولا أفتر وقال الآخر أما أنا فأعتزل نساء ولا أتزوج فلما أخبر به النبي صلى الله عليه وسلم قال لهم أنتم الذين قلتم كذا وكذا أما أنا فأخشاكم لله وأطقاكم له ولكني أسوم وأفتر أصلي وأرقد وَأَتَ زَوَّجُوا نِسَاءَ فَمَنْ رَقِبَا عَنْ سُنَّتِ فَلَيْسَ مِنِّي بخاري و مسلم شریف الحدث تين بیکتيه لو اللّه نوبي محمد و رسول الله صل الله علیه و سلمير بيبدير کچه اللّه نوبر عبادات شامپور که جگشا کارا جن تارا তাদেরকে বলে দিল যে আল্লাহ নবী এতটা নামাজ পড়েন এতটা ঘুমান এইভাবে রোজা রাখেন এইভাবে এইভাবে আল্লাহ নবীর ইবাদতের পদ্ধতি তাদেরকে জানিয়ে দিলেন উম্মাহাতুল মমিনের কেউ কেউ তারা আল্লাহ নবীর এই ইবাদতের কথা শুনে এটাকে খুব কমই মনে করলো যে তো সামান্য তারপরে বলছেন যে আর আল্লাহ নবীর এত করারই বা কি দরকার ফিরিত নবী। তাই তাদের একজন বলে উঠল আমি সব সময় নামাজ কোনো দিন ঘুমাবো না বাস প্রতিজ্ঞা করে নিল আর ঘুমাবো না সব সময় নামাজ পড়বো বিয়ে শি করব না মানে নারী জাত থেকে আলাদা থেকে আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকব। আল্লাহর ইবাদতে মগ্ন থাকবো কোনোদিন বিয়ে শাদী করব না এইভাবে তিনজন তিন রকম প্রতিজ্ঞা করে সেখান থেকে চলে গেল আল্লাহর নবীকে পরে তাদের এই প্রতিজ্ঞা সম্পর্কে জানানো হলো যখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম তাদের এই প্রতিজ্ঞার কথা জানতে পারলেন তখন তিনি তাদেরকে সম্বোধন করে তাদেরকে লক্ষ্য করে বললেন আন্তমূল দিনা কলতম কাদা ও কাদা তোমরাই কি সেই ব্যক্তি যারা এরকম এরকম ভাবে প্রতিজ্ঞা করেছ তখন তারা বলল হা হে আল্লাহ রসুল আপনার সমস্ত গুনা খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন আপনি যখন এত করেন। আমাদেরকে তো আরো অনেক বেশি করার দরকার তাই আমরা এরকম এরকম প্রতিজ্ঞা করেছি। তখন আমার নবী মোহাম্মদ সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন আম্মা আনা লাহ। আমি তোমাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহকে ভয় করি কিন্তু আমি নামাজ পড়ি আবার পড়ি না মানে এমন নয় যে সারা সারা রাত আমি নামাজ পড়ি আর ঘুমাই না না ঘুমাতেও হয় চোখের অধিকার আছে সমস্ত শরীরের কিছু অধিকার আছে এলাকা দিতে হয় সারা রাত শুধু নামাজ পড়ি তাকি না রোজা রাখি আবার রাখি না ও আতা আহ আর আমি বিয়ে শিও করেছি আল্লাহ নবীর অনেকগুলো বিবি ছিল আল্লাহ নবী এই সমস্ত বিবির অধিকার আদায় করার সাথে সাথে আল্লাহ রবুল আলিমের ইবাদতো পালন করতেন তারপরে বলছেন সাদী এবং বিয়ে করাকে তার তরিকা তার সুন্নত হিসাবে গণ্য করেছেন অত ভাইরা আমার এই সাদী আর বিয়ে করে আমরা আমাদের লজ্জাস্থানের আমরা আমাদের চোখের হিফাজত করতে পারব এটা হচ্ছে একটা মাধ্যম চোখ এবং লজ্জাস্থানের হিফাজত করার শেখ সোহলেমিন রাহমে জিজ্ঞাসা করা হয়েছিল যে বলুন তো বিবাহের দিনই উপকারিতা কি বিবাহ করলে দিনের লাভ কি হবে তখন শেখ সোহলেহ আল ওসাইমিন রাহমেলা বলেছিলেন যে বিবাহের দিনই উপকারিতা হচ্ছে দিনই লাভ হচ্ছে যে এতে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ কে পালন করা হয় এতে বিশ্ব নবী মোহাম্মদ রসুলের তরিকার উপরে আমল করা হয় কারণ তিনি আমাদেরকে বলেছেন ফা আহসান বিশ কারণ তিনি আমাদেরকে বলেছেন যে যুবকরা বিবাহ করার শক্তি সামর্থ্য রাখে যাদের বা শক্তি আছে খাওয়াতে পড়াতে এবং বিবির চাহিদা পূরণ করতে পারবে এই শক্তি যাদের আছে তারা জন্য বিয়ে করে নাই। কারণ তা হচ্ছে আকাদুল বাসার ও আহসানুল ফারাদ বিয়ে করলে চক্ষু নিচে থাকবে অবনত থাকবে এবং লজ্জা স্থানের হিফাজত হবে যাদের শক্তি সামর্থ্য নয়। তাদের জন্য আল্লাহ বলেছেন ফা আলাই হে বিশ তার রোজা রাখবে ফা ইন্না ভিজাউন এখন রোজা রাখার মাধ্যমে তাদের চাহিদা অনেকটা দমন হয়ে যাবে এবং তারা কোনো অন্যায় কাজে লিপ্ত হবে না তো এটা হচ্ছে এক নম্বরের উপকার যে এতে বিশ্ব নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লামের তরিকার উপরে আমল করা হয় এবং আল্লাহর নির্দেশকে পালন করা হয় দুই নম্বরের উপকার হচ্ছে বিয়ে করার যে বিয়ে করার মাধ্যমে আমাদের যে চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ দিয়ে দিবেন। তখন আমরা রাবুল অন্যায়ের দিকে করব না অন্যায়ের দিকে আমাদের খেয়াল যাবে না অন্যায় থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো বিশেষ করে অশ্লীল অন্যায় ঘিন্নিত যে ব্যবচার সেই ব্যবচার থেকে আমরা নিজেকে বাঁচতে পারবো যে ব্যবচারকে আল্লাহ রাবুল আলমিন একটি ঘিন্নিত এবং অশ্লীল জঘন্য কাজ হিসাবে করে তিনি বলেছেন ওয়ালা তু কাহা ফেসা তাও সাবিলা কেন ব্যবচার হচ্ছে একটা জঘন্য এবং ঘিন্নিত কাজ তো আমরা যদি বিবাহ করে নিতে পারি আমরা যদি মানে বিয়ে করে নি তাহলে এই অন্যায় নম্বর বিবাহ করার উপকারিতা বা বিবাহ করার লাভ তো ভাইরা আমার আমি যে কথাটা আমার আপনাদেরকে বুঝাতে চাইছিলাম বলতে চাইছিলাম সেটা হচ্ছে রসুল করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে বিয়ে করতে বলেছেন এই কারণে যাতে করে আমরা আমাদের চক্ষুকে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 তা জানতে হলে দেখুন ইসলামে নারীর আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি তলব করবে সেজন্য আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না समाधान एक कथार मध्य अपन उत्थान इसलमी प्रशिक्षण परवर्ती अनुष्ठान पीस टी बांगल्प আদের স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম কিভাবে আমরা আমাদের চক্ষুকে অবনত রাখতে পারব সে ব্যবস্থা বা সে শিক্ষা দিয়েছেন আমাদেরকে আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম তার শিক্ষাকে যদি আমরা গ্রহণ করি তাহলে ইনশাআল্লাহ তালা আমরা আমাদের নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারব এবং আমরা আমাদের চক্ষুকে অবনত রাখতে পারব অনুরূপভাবে চক্ষুকে সংযত রাখার উপকারিতা সম্পর্কে করানো হাদিসে আমাদেরকে জানানো হয়েছে যে আমরা যদি আমাদের চক্ষুকে অবনত রাখতে পারি চক্ষুকে সংযত রাখতে পারি তাহলে এর দ্বারা আমরা কি লাভ এবং কি উপকার অর্জন করতে পারব এক নম্বরে যে লাভটা আমরা পাব চক্ষুকে অবনত রাখলে সেটা হচ্ছে এতে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা হবে আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করা হবে আল্লাহ এবং তার রসুলের বিধিবিধানের উপরে আমল করা হবে আর যদি আমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করি তাহলে আমাদের লাভ কী হবে আল্লাহ তালা কোরআনের বিভিন্ন আয়াতে এ সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন কোথাও বলেছেন যদি কেউ চক্ষুকে অবনত করে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে তাহলে তারা এমন জান্নাতে প্রবেশ করবে যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্না আল্লাহ রব্বুল আলমিন যে ঝণ্ডা ও নদী তৈরি করে রেখেছে এরকম জান্নাতে তারা প্রবেশ করবে যেমন আল্লাহ আল্লাহ তালা বলছেন যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে তাদেরকে আল্লাহ এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচে দিয়ে যে জান্নাতের তলদেশে। প্রবাহিত হবে তারা শহীদদের সাথে নবীদের সাথে সত্যবাদীদের সাথে সত নেক লোকদের সাথে জান্নাতে থাকবে যেমন নিসার মধ্যে আল্লাহ বলছেন فَأُولَئِكَ مَعَ الَّذِينَ عَمِلَ عم اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا الله تعالى বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে فأولئك مع الذين عمل عم الله عليهم তারা তাদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ ইনআম করেছেন যারা আল্লাহ কর্তৃক কাছ থেকে লাভ করেছে পুরস্কার তাদের সাথে থাকবে তারা যারা আল্লাহ এবং তার রাসুলের অনুগত করবে তারা কারা তারা হবে মিনান সত্যবাদীরা অশোহাদা শহীদরা অশো আলিহীন নে হাসনাফিকা আর এরা হবে তাদের উত্তম সাথী সোহান আল্লাহ नबीर साथी और क्या होते तो आल्ला जा रा आल्ला अनुगत्य कर निजे चक्ष के संयत रेखे निजेद लज्जा स्थान हिफाजत कर সত্যিকারের অতীব উত্তম সাথী আবার কোথাও আল্লাহ রবুল আলমিন এমন লোকদের জন্য বলছেন যারা আল্লাহ এবং তার রাসুলের অনুগত্য করে তাদের জন্য বলছেন পরা মহা সাফল্য লাভ করবে মহান সাফল্য লাভে তারা ধন্য رب যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহزابের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুললা ওয়া কুলু কওলা সাদида یুসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম অমায়্যুত ইল্লাহা ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওযান আযীমা সুবহানাল্লাহ যারা আল্লাহকে বিশ্বাস করেছ তোমরা আল্লাহকে ভয় করো। করু কৌলা এবং সত্য সরল কথা বলো সময় ঠিক কথা বলবে কথা বলবে না অন্যায় কথা বলবে না যা বলবে সঠিক এবং সুন্দর সরল সত্য কথা বলবে সবসময় তাহলে কি হবে ইহলাকুম আমলমিন তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিবেন তোমাদের আমল তোমাদের কার্যকলাপ কে আল্লাহ রাবুল আলম সুন্দর করে দিবেন ঠিক করে দিবেন আর যারা আল্লাহ এবং তার রাসুল আনুগত্য করবে যারা আল্লাহ এবং তার রসুল আনুগত্য করবে ফাজা আদিমা তারা মহান সাফল্য লাবে মহান সফলতা অর্জনে তারা ধন্য হবে তো এখানে আল্লাহ রা তাদেরকে মহান সফলতা দান করবেন এবং তারা আল্লাহ কর্তৃক বিরাট ইনামের আনুগত্য করে অনুরূপভাবে ভাবে আরেকটি আয়তে আল্লাহ রব আলীন বলছেন যারা আল্লাহ এবং তারত্য করবে যারা আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর তারাই হবে কৃত কার্য তারাই লাভ করবে সফলতা কালকে কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা হিসাবে ধরা খাবে না তারা কোথাও ধরা খাবে না बर महान सफलता लाभ कर सबा आल्ला सबथे महान सफलता की सबके बड़ कृतकार्य सब कृतकार्य हो आल्ला जान नाम जानना प्रवेश हमथे बड़ सफलता एटे सब बड़ साफल्य तल्ला रबुल आलमीन के जो भय कर परिहार कर फ তারাই হবে সফল কাম তারাই হবে সাফল্যমন্ডিত হবে সেটা হচ্ছে যে এতে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করা হবে আর আল্লাহ আত্মার রাসুলের আনুগত্য করলে কি পাবো না পাবো তা আমরা এই কোরআনের আয়াতগুলি দ্বারা জানতে পারলাম মনে রাখবেন আরো একটি উপকার বা লাভ হচ্ছে দৃষ্টিকে যদি সংযত রাখি তাহলে এই হবে যে বিষাক্তের আর অন্যান্য জিনিসগুলাও হেফাজতে থাকবে কারণ একজন আরবি কবি বলেছে কাম মিন ফালবেলা आर कवि यह चोक दृष्टि क्षत विक्षत दृष्टि तीर जो तीर तार धनुक नई तीर क्यूर धनुकहन दृष्टि तरह धनुकहन एम तीर जे तीर अनेक अंतर क्षत विक्षत हो जाए तक চোখকে সংযত রাখলে এই তীরের আঘাত থেকে আমরা নিজের অন্তরকে নিজের প্রবৃতিকে এবং নিজের অন্যান্য আমরা করতে পারব। এই চোখকে হিফাজত করতে পারলে আমাদের জন্য যে পুরস্কার রাখছেন সেই পুরস্কারের কথাও তিনি তার হাদিসের মধ্যে আমাদেরকে উল্লেখ করে বলে দিয়েছেন যে যদি কেউ চোখকে হেফাজত করার জামিন হয় চোখকে হেফাজত যদি কেউ করতে পারে আল্লাহ এবং তারপরে আবল করার মাধ্যম এইভাবে আমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে পারবো আর আল্লাহ আর তার রসুলের আনুগত্য করতে পারলে ইনশা আল্লাহ আমরা মহান পুরস্কার লাভ করবো কালকে তাই আমাদের মাঠে যেটা জান্নাত রূপে আল্লাহ তারা আমাদেরকে দান করবেন সেই জান্নাতে আল্লাহর দর্শন লাভ করব সেই জান্নাতে আমরা যা চাইবো তাই পাব সব কিছুই আল্লাহ আলমিন আমাদের জন্য প্রস্তুর করে রেখেছেন সেই জান্নাতে সেই জান্নাত ইনশাল আমাদের জন্য অপেক্ষা করতে আছে হাসানা তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে অন্যতম নিদর্শন সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম আমাদেরকে সতর্ক করেছেন সাবধান করেছেন से समस्त जिसके देखते निषेध करा देखा जन् हराम जा देखा बैध नई যা দেখলে পারান আমাদেরকে কালকে কেমতের মাঠে শাস্তির সম্মুখীন হতে পারে যা দেখলে পারান কালকে আমরা কেমতের মাঠে আমাদেরকে শাস্তি পেতে হতে পারে জাহান নামে যেতে হতে পারে জাহান নাম থেকে মুক্তির উপায় বলে দিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম বান্দার উচিত হচ্ছে আল্লাহরে এই নিয়ে আমাদের কদর করা আল্লাহরের এই নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করা আর আল্লাহ রব্বুল আলমিনের এই নিয়ামতকে অবৈধ অন্যায় অশ্লীল কাজে ব্যবহার না করা কেননা অন্যায় অশ্লীল কাজে ব্যবহার করলে আল্লাহ রব্বুল আলমিন এই নিয়ামতকে কেড়ে নিতে পারেন কোনোদিন না কোনোদিন এই নিয়ামতকে তিনি তুলে নিতে পারেন তা তিনি কোরআনে অনেক আয়াতে এ সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অনেক জাতি ছিল যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন অনেক নিয়ামত দান করেছিলেন অনেক জাতি ছিল যারা অনেক কিছু আল্লাহ কর্তৃক প্রাপ্ত হয়েছিল কিন্তু তারা আল্লাহর নেয়ামতের কদর আল্লাহর নেয়ামতের সম্মান না করার কারণে ও অকৃতজ্ঞতার পথ আর ও অকৃতজ্ঞতার তরিকা অবলম্বন করার কারণে তাদের কাছ থেকে মহান আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত নেয়ামতকে ছিনিয়ে নিয়েছিলেন তাই বলছিলাম ভাইরা আমার আল্লাহ রবুল্লা আলমিনের এই নিয়ামতের কদর করবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পথ অবলম্বন করে তিনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষা মতো এই নিয়ামতকে ব্যবহার করার চেষ্টা করবেন যদি করি ইনশা আল্লাহ তালা আমরা নবীর তরিকার উপরে আমলকারী হয়ে যাব। নবীর সুন্নতকে গ্রহণকারী হয়ে যাব। নবীর পথকে অবলম্বনকারী হয়ে যাব যখন আমরা নবীর তরিকা নবীর সুনত নবীর পথকে অবলম্বন করে ফেলব তখন ইনশা আল্লাহ তা আলা আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহআ সাল্লামের সাথে কালকে জাননাতে থাকার সুযোগ লাভ করব শহীদদের সাথে থাকার সুযোগ লাভ করব। সত্যবাদীদের সাথে থাকার সুযোগ লাভ করব। এইভাবে নেক ও সৎ লোকদের সাথে কালকে ক্যামতের মাঠে থাকার সুযোগ লাভ করব। কারণ আল্লাহ তালা অদা করেছেন আল্লাহ তালা অদা করেছেন যদি কেউ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে তাহলে ইনশা আল্লাহ তাদেরকে আল্লাহ রাখবেন শহীদদের সাথে নবীদের সাথে নেক লোকদের সাথে সৎ ও ভালো মানুষদের সাথে তবে শর্ত হচ্ছে যে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করতে হবে আর চোখের দৃষ্টিকে সংযত না রাখলে হারাম জিনিস থেকে চোখে বাঁচিয়ে না রাখলে হারাম জিনিস থেকে চোখের হেফাজত না করতে পারলে আমরা কিন্তু এই জিনিস লাভ করতে পারব না আমরা হয়তো এই জিনিস থেকে বঞ্চিত হয়ে যাব। যেমন সাহাবাহি কেরাম রাদিয়া আল্লাহ আনু আজমাইনা আল্লাহ নবীশ শিক্ষাকে গ্রহণ করে তারা তাদের চোখের দৃষ্টিকে হেফাজত করতে পেরেছিলেন লজ্জাস্তানের হেফাজত করতে পেরেছিলেন চোখে সংযত রাখতে পেরেছিলেন সেরকম আমাদেরকেও ওই পথ ধরতে হবে আল্লাহ তা আলা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন আমাদের চোখকে হেফাজত করতে পারি ওয়াসাল্লাহ আলা নদ ও আল্লাহ ওয়াসবি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 এবং জাকাতিরো ডি সুইফ বিআইসি কোড আই বিও বি ডবল টু আই জো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর নাইন টু পাউন্ড অ্যাকাউন্ট নম্বর